জিৎ রায়ের লেখা ফেলুদার রহস্য অ্যাডভেঞ্চার নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজকের গল্প শিয়াল দেবতা এই গল্পটি প্রথম প্রকাশিত হয় সন্দেশ গ্রীষ্ম সংখ্যায় তেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ উনিশশো সালে প্রধান চরিত্রে নীলমণি সান্নাল প্রতুল দত্ত পুলিশ ইন্সপেক্টর চাকর বংশলোচন এবং ঝুনটু ফেলুদা সোপ্যসাচী চক্রবর্তী তোপসে ও অন্যান্য কয়েকটি ভূমিকায় দ্বীপ প্রতুল দত্ত পুলিশ ইন্সপেক্টর ভিকিরি ছেলের ভূমিকায় এবং গল্পের সূত্রধার মেয়ে শুরু হচ্ছে শেয়াল দেবতা রহস্য এলিফোনটা কে করেছিল ভেলুদা প্রশ্নটা করেই বুঝতে পারলাম যে বোকামি করেছি কারণ যোগ ব্যায়াম করার সময় ভেলুদা কথা বলে না এক্সারসাইজ ছেড়ে ভেলুদা এই জিনিসটা সবে মাস ছয়ক হলো ধরেছে সকালে আধ ঘন্টা ধরে নানান রকম আসন করে সে এমনকি এর ওপর ভর দিয়ে মাথা নিচের দিকে আর পা ওপর দিকে শূন্যে তুলে শীর্ষাসন পর্যন্ত এটা স্বীকার করতেই হবে যে এক মাসে ফেলুদার শরীর আরও ফিট হয়েছে বলে মনে হয় কাজেই বলতে হয় যে যোগাশনে রীতিমতো উপকার হচ্ছে প্রশ্নটা জিজ্ঞেস করেই পেছন দিকে টেবিলের ওপর রাখা ঘড়ির টাইমটা দেখে নিলাম ঠিক সাড়ে সাত মিনিট পরে আসন শেষ করে ফেলুদা জবাব দিল তুই চিনবি না এতক্ষণ পরে এরকম একটা উত্তর পেয়ে ভারী রাগ হলো চিনি না তো অনেক অনেককেই নামটা বলতে দোষ কি। आ ना चीन चीनी ये देवा जाए ना कि जिज्ञेस करुदा जले भेजान छोला खेते खेत चिंतम ना चीनी कैक दिन हलोर छुट्टी बाबा तीन दिन हलो जमशेदपुर गेजी बाड़ी एम फेलुदा और मा ए बना शेष अफसोस नहीं कारण पूजो कलकता विशेषकर फेलुदार संगे थे और आजकल शखर गोयंदा हिम बस बे नाम कई माझेमाझे रहस्य समाधान जो और डाक पड़े और आश्चर्य की आगे प्रत्येक रहस्यर बेपारे फलुदार संगे छय नाम बसि हवाते हठात जदिन बसे तब स क्योंकि एखो पर्ता घटे और संगे रखार एक कारण आयो सल्पय झेले देखे गोए भा से मस्त सूविधे गोयंदारा जतई आत्मगोपन करते तरफ लाभ फोन जानते खूब इच्छा कर फिलुदार एक कायदा जखनी बुझते जिन खूब आग्रह তখনই সেটা চট করে না বলে আগে একটা সাসপেন্স তৈরি করে সেটা আমি জানি বলেই উৎসাহ না দেখিয়ে বললাম তাহলে করে বই কি গেঞ্জির ওপর সবুজ ডোরাকাটা শার্টটা চাপিয়ে নিয়ে বলল লোকটার নাম নীলমণি সান্নাল রোল্যান্ড রোডে থাকে বিশেষ জরুরি দরকারে আমাকে ডেকে পাঠিয়েছে কি দরকার বলেনি না সেটা ফোনে বলতে চায় না তবে গলা মনে হলো ঘাওড়েছে ोक थालमणी बाबुर विपद ना शुद्ध तुम्हें पैचे फलरार्ज डे थुदा रस्तार दिखा चोख ना सर ছর অল ইন্ডিয়া রাইফুল কম্পিটিশনে ফার্স্ট হয়েছে মাত্র তিন মাস বন্দুক শিখেই ওর যা টিপ হয়েছিল সে একেবারে থ মেরে যাওয়ার ফেলুদার এখন বন্দুক রিভলভার দুটোই আছে তখন জিজ্ঞেস করলাম ভদ্রলোক কি করেন সেটা যেন ফেলুদা বলল ভদ্রলোক পান খান বোধহয় কানে একটু কম শোনেন ইয়ে শব্দটা একটু বেশি ব্যবহার করেন আর অল্প দিতে ভুগছেন एर आमी आर नी। ते ते गाड़ी पोर्टिको तला दिए गए सामने दरजाय पोछे कलिंग बेल टेपा हल दोतला बाड़ी तभी खूबजे बड़ता और खूब पुरानो नाम बागान आब बे किय दारोन ग लोक एस फेलुदार हाथिटी कार्ड नहीं बैठकखाना बसते बोल घरे ढुके चारिदी के तक बस तक ले गोफा टेबिल फुलदानी छवि काचर आलमारी सजानो नान रकम सुंदर पुरानो जिनिस ट मिलिए चमकालो भाव মনে হয় অনেক খরচ করে মাথা খাটিয়ে এসব জিনিস কিনে সাজানো হয়েছে হেলুদার নিজেই উঠে পাখার রেগুলেটরটা ঘোরানোর সঙ্গে সঙ্গেই একজন ভদ্রলোকে এসে ঢুকলেন গায়ে স্লিপিং সুটের পায়ে জামার উপর এক পাশে বোতামওয়ালা আদির পাঞ্জাবি পায়ে হরিণের চামড়ার চটি আর দু হাতের আঙুলে অনেকগুলো আংটি হাইট মাঝারি দাড়িগোঁপ কামানো মাথার চুল বেশি নেই রং মোটামুটি ভরসা। देखले चोको ढुलू ढुल जिज्ञेस ना फेल दा एक दिखे देखिए खुर्च तो हे, हे, <laughs> भाई खूब बुद्धिमान ऐले আপনি চাইলে আমাদের কথাবার্তার সময় আমি ওকে বাইরে পাঠিয়ে দিতে পারি আমার বুকটা ধুপফুক করে উঠল কিন্তু ভদ্রলোক আমার দিকে একবার চোখ বুলিয়ে নিয়েই বললেন কেন থাকুক না কোনো ক্ষতি নেই তারপর ফেলুদার দিকে ফিরে বললেন ইয়ে আপনারা কিছু খাবেন টাবেন চা বা কফি না এইসবে চা খেয়ে বেরিয়েছি বেশ তাহলে আর সময় নষ্ট না করে কেন ডেকেছি সেইটা বলি তবে তার আগে আমার নিজের পরিচয়টা একটু দিই বুঝতেই পারছেন আমি একজন লোক। পয়সা করিও কিছু আছে সেটাও নিশ্চয়ই অনুমান করেছেন তবে বললে বিশ্বাস করবেন না আমি চাকরিও করি না ব্যবসাও করি না বা বাপের সম্পত্তিও এক পয়সাও পাইনি বাবু রহস্য করার ভাব করে চুপ করলেন ফেলুদা বলল তাহলে কি লটারি আগে टर टटरी जी एक्टली भद्रलोक प्राय मानुषर मत चेचे उठलें एगारो बचर आगे रेंजर्स लटरि जीते एक धक्ाय पे जा प्राय आढ़ाई लाख टापर से ही टिका दिए खानिक बुद्धि और खानिकटा भाग्यर जोरे बलो चाली बाड़ीटा तैरी करी बचर अष्ट आगे अपनी हाथ भावन ए रकम अकेजो भाव एक मानुष बेचे थके কিন্তু আসলে একটা কাজ আমার আছে একটাই কাজ সেটা হলো অকশন থেকে এই সব জিনিসপত্র কিনে ঘর সাজানো ভদ্রলোক তার ডান হাতটি বাড়িয়ে চারিদিকে সাজানো জিনিসপত্রগুলোর দিকে দেখিয়ে দিলেন তারপর বললেন যে ঘটনাটা ঘটেছে তার সঙ্গে আমার এই সব আর্টিস্টিক জিনিসপত্রের কোনো সম্পর্ক আছে কিনা জানি না কিন্তু আমার মনে সন্দেহ হয় যে হয়তো থাকতেও পারে এই যে বাবু তার পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে কয়েকটা কাগজের টুকরো বার করে ফেলুদার দিকে এগিয়ে দিলেন ফেলুদার সঙ্গে সঙ্গে আমিও কাগজগুলো দেখে নিলাম তিনটে কাগজ তার প্রত্যেকটাতেই লেখার বদলে লাইন করে ছোট ছোট ছবি আঁকা সেই ছবির মধ্যে কিছু কিছু বেশ বোঝা যায় যেমন প্যাঁচা চোক, সাপ সূর্য এই সব। আমার কেমন যেন ব্যাপারটাকে দেখা দেখা বলে মনে হচ্ছিল এমন সময় ফেলুদা বলল এসব তো যে লেখা বার করেছিল এটা সেই জিনিস বলে মনে হচ্ছে তাই বুঝি হুম তবে এ লেখা পড়তে পারে এমন লোক কলকাতায় আছে কিনা সন্দেহ ভদ্রলোক যেন একটু মুসরে পড়ে বললেন তাহলে যে জিনিস দুদিন অন্তর অন্তর ডাকে আমার নামে আসছে তার মানে না করতে পারলে তো ভারী অস্বস্তিকর ব্যাপার হবে ধরুন যদি এগুলো সাংকেতিক হুমকি হয় কেউ হয়তো আমাকে খুন করতে চাইছে তার আগে আমাকে শাসাচ্ছে ফেলুদা একটুক্ষণ চুপ করে থেকে বলল আপনার যে সমস্ত জিনিসপত্র সাজানো রয়েছে তার মধ্যে ইজিপশিয়ান কিছু আছে বাবু হেসে বললেন দেখুন আমার কোন জিনিস যে কোথাকার সেটা আমি নিজেই ঠিক ভালোভাবে জানি না আমি কিনি কারণ আমার পয়সা আছে এবং আর পাঁচজন লোককে এসব জিনিস কিনতে দেখেছি তাই কিন্তু আপনার এত জিনিসের মধ্যে একটিও তো খেলো বলে মনে হচ্ছে না যারা শুধু এগুলো দেখবে তারা তো আপনাকে রীতিমতো সমঝদার লোক বলে মনে করবে ভদ্রলোক হেসে বললেন ওটা কি জানেন ये सब बेपारे सचराच जिन भलो हमारे दाम बस टा जो आखिर सरा जिनब ना क्यों अनेक भारी भारि खर ओपर टेक्का दिए नीलम कशाई भलो जिनारश्चर्य नु मिसर जिस क्या जानना नीलमणिबाबू सोफा ड़े उठे एक काँचर आलमार दिखे गर्पर तक बीघतखानिक लम्बा मूर्ति नामी ने हाथ दिल सबुज पाथर मूर्ति गए नाना रंगे झलमले पाथर बसान जगह सोना तश्चर्यार शर मानुष्ट शर मत दिन दशेक आगे क्या ब्रदार्सर एक नीलम थे बोधय फेलुदा मूर्तिटे चोख बुलिये কিন্তু ভদ্রলোকের গলায় ভয়ের সুর এই মূর্তি আর এইসব চিঠির মধ্যে কোনো সম্পর্ক আছে কি আমি যেটা কিনে ভুল করলাম মূর্তিটা কেনার ঠিক পর থেকেই হ্যাঁ খামগুলো আছে না ফেলে দিয়েছি রেখে দেওয়া উচিত ছিল তবে খুবই সাধারণ খাম সাধারণ টাইপরাইটারের ঠিকানা লেখা পোস্ট অফিসুদ আপাতত কিছু করার আছে না রেখে আপনার হাতের কাছে জিনিস চুরি হয়েছিল তাই বুঝি হ্যাঁ একজন সিন্ধি ভদ্রলোক যত জানি এখনো সে চোর ধরা পড়েনি আমরা ঘর থেকে বেরিয়ে বাইরে ল্যান্ডিং ফেলুদা বলল আপনার সঙ্গে রসিকতা করতে পারে এমন কারোর কথা মনে পড়ছে ভদ্রলোক মাথা বললেন থাকে তবে তারা তো কেউ আর শত্রু বলে নিজেদের পরিচয় দেয় না সামনাসামনি দেখা হলে সকলেই খাতির করে কথা বলে আপনি মূর্তিটা তো নিলামে কিনেছিলেন বললেন হ্যাঁ জিজ্ঞেস করে আমার ভাবনার একটা নতুন দিক খুলে দিলেন আমার সঙ্গে একটি ভদ্রলোকের অনেকবার নিলামে ঠোকা ঠুকি হয়েছে সেদিনও হয়েছিল তিনি কে প্রতুল তত্ত্ব কি করেন বোধহয় উকিল ছিলেন রিটায়ার করেছেন সেদিন ওরা আর আমার মধ্যে সে সব দি চলে তারপর আমি বারো হাজার বলার পর উনি থেমে যান মনে আছে নিলামের পর আমি যখন বাইরে এসে গাড়িতে উঠছি তখন হঠাৎ ওর সঙ্গে একবার চোখাচুখি হয়ে পড়ে ওর চোখের চাহনিটা মোটেই ভালো লাগেনি আইসি। আমরা নীলমণিবাবুর বাড়ি থেকে বেরোলাম গেটের দিকে হাঁটতে হাঁটতে ফেলুদা প্রশ্ন করল পরের প্রশ্নটা একেবারে বাচ্চা ছেলে কি কেউ থাকে না এ বাড়িতে এক মুহূর্তের জন্য একটু অবাক হয়ে তারপর হো হো করে হেসে বললেন ওর বাবা ব্যবসা করেন এই সেদিন সস্ত্রীক জাপানে গেছেন ঝুন্টুকে রেখে গেছেন আমার জিম্মায় বেচারি এসে অবধি ইনফ্লুয়ে বুগছে তারপর হঠাৎ ফেলুদের দিকে চেয়ে বললেন আপনার বাচ্চার কথা মনে হলো কেন ফেলুদা বলল বৈঠক থেকে কড়কড় শব্দ করে পটেকোর তলায় ঠিক আমাদের সামনে এসে দাঁড়াল ফেলুদা ট্যাক্সিতে ওঠার সময় বলল সন্দেহজনক আরো কিছু যদি ঘটে তাহলে তৎক্ষণাৎ আমাকে জানাবেন আপাতত আর কিছু করার আছে বলে মনে হয় না বাড়ি ফেরার পথে মাথা জুড়ে দিলেই ভয় করে শুধু শেয়াল কেন আমি বললাম পুরোনো ইজিপসিয়ান দেবদেবীর মূর্তি ঘরে রাখা তো বেশ বিপজ্জনক কে বলল বাহ তুমি তো বলছিলে মোটেই না আমি বলেছিলাম যেসব প্রত্নতাত্ত্বিকরা মাটি খুঁড়ে প্রাচীন বার করেছে কুকুর তার সঙ্গে ছিল না কুকুর ছিল বিলেতে সাহেব ছিলেন ইজিপ্টে তুতান কবর খুঁড়ে বার করার কিছুদিনের মধ্যেই কার্নারবর্ন হঠাৎ ভীষণ অসুখে পড়ে মারা যান তারপর খবর পাওয়া গিয়েছিল যে সময় সাহেব মারা যান ঠিক সেই একই সময় বিনা অসুখে রহস্যজনক ভাবে বেশ কয়েক হাজার মাইল দূরে তার কুকুরটিও মারা যায় প্রাচীন ইজিপ্টের কোনো জিনিস দেখলেই আমার ফেলুদার কাছে শোনাই অদ্ভুত ঘটনাটা মনে পড়ে যায় শিয়াল দেবতা আনুবিসের মূর্তিটাও নিশ্চয়ই কোনো মানধাতার আমলের ইজিপশিয়ান সম্রাটের কবর থেকে এসেছে বাবু কি এসব কথা জানেন না पद डे आन मध्य मजा देवता नीलमी सान्न लटर टाइम जीते शख अक्शन रकम जिनिसप्र कान इजिपन हरफे लेखा कैकट चिठी तरह डाके कदम थे आसमक चिठी मिसरिय जिनते नीलमणिबाबीस शेयल देवत मूर्ति नीलमे संगे रेशारेशी प्रतुल दत्तर फेलुदा जिज्ञेस करोट ऐले बोलते आलमणिबाबुर भाग्ने झुंटू तब सर धारणा पुरानो इजिपियन देवदेव मूर्ति घरे रखा बे विपज्जनक পরদিন ভোর পৌনে ছটায় আমাদের বারান্দায় খবরের কাগজের বান্ডিলটা পড়ার প্রায় সঙ্গে সঙ্গেই টেলিফোনটা বেজে উঠল আমি ফোনটা তুলে হ্যালো বলেছি কিন্তু কথা আগেই আমার হাত থেকে ছিনিয়ে নিল পরপর তিনবার হুম হুম হুম? দুবার ও আর একবার আচ্ছা ঠিক আছে বলেই ফোনটা ধপ করে রেখে দিয়ে ও ধরা গলায় যেতে হবে। সকাল সকালবেলায় ট্রাফিক কম বলে নীলমণি সান্নালের বাড়ি পৌঁছতে লাগল ঠিক সাত মিনিট ট্যাক্সি থেকে নেমেই দেখি বাবু কেমন যেন ভ্যাবাচাকা ভাব করে বাড়ির বাইরেই আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন ফেলুদাকে দেখেই বললেন নাইট বেয়ারের মধ্যে দিয়ে গেছি মশাই এরকম হরে বলে অভিজ্ঞতা আমার কখনও হয়নি আমরা ততক্ষণে বৈঠকখানায় ঢুকেছি ভদ্রলোক আমাদের আগেই সোফায় বসে প্রথমে তার হাতের কবজিগুলো দেখালেন দেখলাম লোকে যেখানে ঘড়ি পরে তার ঠিক নিচ দিয়ে দুই হাতে দড়ির দাগ বসে গিয়ে হাতটা লাল হয়ে গেছে ফেলুদা বলল কি ব্যাপার বলুন ভদ্রলোক দম নিয়ে ধরা গলায় বলতে শুরু করলেন আপনার কথা মতো গতকাল মূর্তিটা শোবার ঘরে নিয়ে গিয়ে একেবারে বালিশের তলায় রেখে দিয়েছিলাম এখন মনে হচ্ছে যেখানে ছিল সেখানেই রাখলে আর কিছু না হোক অন্তত শারীরিক যন্ত্রণাটা ভোগ করতে হতো না তো মাথার তলায় নিয়ে দিব্যি ঘুমোচ্ছি এমন সময় রাত কত জানি না একটা বিশ্রী অবস্থায় ঘুম ভেঙে গেল দেখি কে জানি আমার মুখটা আষ্টে পৃষ্ঠে গামছা দিয়ে বাঁধছে গলা দিয়ে আওয়াজ বেরোবার পথ বন্ধ দেখে আর তখনই বুঝতে পারলাম দেখতে দেখতে ব্যাস তারপর বালিশের তলা থেকে মূর্তি নিতে আর কি ভদ্রলোক দম নেওয়ার জন্য কয়েক মুহূর্ত চুপ করে রইলেন তারপর বললেন ঘন্টা তিনেক समस्त शरीर झिझि सकाले चाकुर चा नहीं तत्त फिलुदार देख चोख मुखर भाप बदले गोफा ढड़े उठे दाड़ेल घर देखो प्रयोजन हमारे कि कैमरा नीलमीबाबाई भद्रलोक ना बिलिती कायदाय बाढ़ तोला बध कर सूते ही फिलुदा जानला दिए गला बाड़िए नीचे दिखे देखे बोल खूब सहज पाइप रही फिलुदा घर चारिदी के खूब भलो नहीं छोटे नीलमणिबाबू प्रथम दोतला देखें पास खाटे बारो तेर बसर बसर एक गला अवधि लेपमुड़ी दिए शुए आर चोखलो बड़ बड़ देखले ही मन स्वास्थ्य मोटे भलो नये बुझल एट झुंटू বাবু বললেন কালই আবার ডাক্তার বোস ঝুণ্ডুকে ঘুমের ওষুধ দিয়ে গেছেন তাই ও রাত্রে কিছুই শুনতে পাইনি দোতলার আরও দুটো ঘর দেখে একতলার ঘরগুলোতে চোখ বুলিয়ে আমরা বাড়ির বাইরে এলাম নীলমণিবাবুর ঘরের জানলার ঠিক নিচেই দেখলাম কয়েকটা ফুলের টবে পাম জাতীয় গাছ লাগানো ফেলুদা টবগুলোর ভেতর কিছু আছে কিনা দেখতে লাগল প্রথম দুটোই কিছু পেল না তৃতীয়টার পাতার ভেতরে হাতড়ে একটা ছোট্ট টিনের কৌটো পেল সেটা ঢাকনা খুলে নীলমণিবাবুর দিকে এগিয়ে দিয়ে ফেলুদা বলল এ বাড়িতে কারোর নসির বাতি গেছে মাথা নেড়ে না বললেন ফেলুদা কৌটোটা নিজের প্যান্টের পকেটে রেখে দিল এবার নীলমণিবাবু যেন বেশ মরিয়া হয়েই বললেন মিস্টার মিত্তির আর কিছু না মূর্তি একটা গেছে আর একটা না হয় কিনবো কিন্তু একটা ডাকাত আমার বাড়িতে এসে আমার উপর যা তা অত্যাচার করে চলে যাবে এ কিছুতেই বরদাস্ত করা যায় না আপনার এর একটা বিহিত করতেই হবে যদি লোকটাকে ধরে দিতে পারেন তাহলে আমি আপনাকে গিয়ে মানে দিয়ে আর কি পারিশ্রমিক হ্যাঁ হ্যাঁ বা পারিশ্রমিক মানে রিওয়ার্ড দেবো রিওয়ার্ডটা বড় কথা নয় সে আপনি দিতে চান দেবেন কিন্তু আমি কাজটার ভার নিচ্ছি তার প্রধান কারণ হল এ ধরনের অনুসন্ধানে একটা চ্যালেঞ্জ আছে একটা আনন্দ আছে এটা শুনে আমার মনে হল বড় বড় গোয়েন্দা কাহিনীতে ডিটেকটিভরা যেভাবে কথা বলে ফেলুদাও যেন ঠিক সেইভাবেই কথাটা বলল এরপর প্রায় দশ মিনিট ধরে ফেলুদা নীলমণিবাবুর ড্রাইভার গোবিন্দ চাকর নন্দলাল আর পাঁচু আর মালি নটোবরের সঙ্গে কথা বলল তারা সবাই বলল রাত্রে অস্বাভাবিক কিছু দেখেনি বাইরের লোক আসার মধ্যে এক রাত নটা নাগাদ ডক্টর বস এসেছিলেন ঝুন্টুকে দেখতে বাবু নিজে নাকি তারপর একবার বেরিয়েছিলেন ও এন মুখার্জির ডাক্তারখানা থেকে ঝুন্টুর জন্য ওষুধ কিনে আনতে ফেরার পথে একটু অন্য মনস্ক ছিলাম হঠাৎ খেয়াল হল ট্যাক্সি আমাদের বাড়ি রাস্তা ছাড়িয়ে অন্য কোথাও চলেছে ফেরুদাকে গম্ভীর দেখে তাকে আর কিছু জিজ্ঞেস করলাম না ট্যাক্সি থামল ফ্রি স্কুল স্ট্রিটের একটা বাড়ির সামনে দেখলাম বাড়ির সদর দরজার ওপর সাইনবোর্ডে উঁচু উঁচু রূপলি অক্ষরে লেখা আছে অ্যারোটুন ব্রাদার্স অকশনিয়ার্স এটাই সেই নিলামের দোকান আমি কোনোদিন নিলাম ঘর দেখিনি এই প্রথম দেখে একেবারে চোখ ছানা ছানাবড়া হয়ে গেল এত রকম হিজিবিজি জিনিস একসঙ্গে এর আগে কখনো দেখিনি ফেলুদার কাজ দু মিনিটের মধ্যে সারা হয়ে গেল प्रतुल दत्तर ठिकाना सेभेन बन लाभ लक स्ट्रीट अभी मने मन भावलम प्रतुल दत्तर बाड़ी गए जदि फेलुदा के हताश होते हैं तेल आर कोथाव जाुदा के हार स्वीकार करते हमें हमारे कि दशा है तान एख पर्त फेलुदा कोथाओ हार मानी ओ को बेपारे हाल ड़े दिए मुख चून कर बसे आ दृश्य हमें कल्पन ही करते আশা করি করে তাতে একটি সোনা মুখ ডাল ঢেলে বলল এরপর মাছ তারপর চাটনি তারপর দই উম তারপর তারপর জল খেয়ে মুখ তারপর একটা পান খাবো তারপর তারপর একটা টেলিফোন করে আধ ঘন্টা ঘুম দেব এর মধ্যে টেলিফোনটাই একমাত্র ইন্টারেস্টিং কাজেই আমি সেটার অপেক্ষায় বসে রইলাম ডিরেক্টর থেকে আমি বার করে দিয়েছিলাম ডায়াল করে হাইয়া বলার সময় দেখলাম ফেলুদা গলাটা একদম চেঞ্জ করে বুড়োর গলা করে নিয়েছে যে কথাটা হলো ফোনে তা শুধু একটা দিকে আমি শুনতে পেয়েছি আর সেইভাবেই সেটা লিখে দিচ্ছি হ্যালো আমি নাকতলা থেকে কথা কইছি আগে আমার নাম শ্রী জয়নারায়ণ বাগচি আমি প্রাচীন কারুশিল্প সম্পর্কে বিশেষ উৎসাহী এই বিষয় নিয়ে আমি একটা পুস্তক রচনা করছি হ্যাঁ আগে হ্যাঁ আপনার সংগ্রহের কথা শুনেছি আমার একান্ত অনুরোধ আপনি যদি অনুগ্রহ করে আপনার কিছু জিনিস আমাকে একটু দেখতে দেন না না না পাগল নাকি আচ্ছা কিন্তু প্রতুল বাবু যদি সত্যি আনুবিষের মূর্তি চুরি করে থাকেন তাহলে তো আর সেটা আমাদের দেখাবেন না ফেলুদা বললো যদি তোর মতো বোকা হয় তাহলে দেখাতেও পারে তবে না প্রয়োজন মতো একটু ঘুমিয়ে নিতে পারে শুনেছি নেপোলিয়নেরও নাকি এই ক্ষমতা ছিল যুদ্ধের আগে ঘোড়ায় চাপা অবস্থাতেই একটু ঘুমিয়ে নিয়ে শরীরটাকে চাঙ্গা করে নিতেন আমার বিশেষ কিছু করার ছিল না তাই ফেলুদা তাক থেকে একটা ইজিপশিয়ান আর্টের বই নিয়ে সেটা উল্টে পাল্টে দেখছিলাম এমন সময় করে ফোনটা বেজে উঠল আমি এক দৌড়ে বসবার ঘরে গিয়ে ফোনটা তুলে নিলাম হ্যালো কিছুক্ষণ কেউ কিছু বলল না যদিও বেশ বুঝতে পারছিলাম ফোনটা কেউ ধরে আছে আমার বুকের ভেতরটা ঢিপঢিপ করতে শুরু করলো প্রায় দশ সেকেন্ড পরে একটা গম্ভীর করতে আবার কয়েক সেকেন্ড চুপ তারপর কথা এলো ঠিক আছে আপনি তাকে বলে দেবেন যে দেবতা যেখানে যাবার সেখানেই গেছেন এরপরে কট করে ফোনটা রাখার শব্দ পেলাম আর তারপরে কতক্ষণ করে ফোন করেছিল আমি ফোনে যা শুনেছি তা বললাম ফেলুদা গম্ভীর মুখ করে ভুড় কুচকে সোফায় বসে বলল তুই যদি আমাকে ডাকতিস তুমি নমস্কার আমি সব্যসাচী চক্রবর্তী আপনাদের বা বলা উচিত তোমাদের আপনাদের সকলের আজকের গল্প শিয়াল দেবতা রহস্য এই গল্পটিকে অনেকে শিয়াল দেবতাও বলে আবার শিয়াল দেবতাও বলে তবে দেবতা তো বটেই তবে আমাদের দেশের নয় ইজিপশিয়ান দেবতা অ্যানুবেস এই যখন গল্পটা লেখেন তখন তার নাম দিয়েছিলেন অ্যানুবেস রহস্য পরে এটা চেঞ্জ করে শিয়াল দেবতা রহস্য করে দেন উনিশশো সালে প্রথম দিকের লেখা এটা এবং গল্পের মূল জায়গাটাই আছেন নীলমণি সান্নাল যিনি একজন কিউরীয় ক্যালেক্টর এই গল্পটার মধ্যে যেরকম ফেলুদার প্রখর বুদ্ধি দিয়ে ফেলুদা সবকিছু করে দেয় এবং ফেলুদার যে শারীরিক যে অনেক কিছু করে দিতে পারে সেটা এখানে দুপুর বারোটায় পুনঃপ্রচার রবিবার রাত আর শনিবার বিকেল চারটে রেডিও 98.3 चूरीुद नीलम दोकने गतुल दत्त ठिकाना जोड़ आनल तरह प्रतुल दत्तर बाड़ी, ए, बाड़ी फोन गलाके बदले একটা বুড়ো মানুষের গলায় পরিচয় দিল জয় নারায়ণ বাগচি বলে প্রতুলবাবু অ্যাপয়েন্টমেন্ট দিলেন সন্ধেবেলায় ইতিমধ্যে দুপুরে একটা ফোন এলো একটি কর্কশ গলা তোপ সেকে শাসাল মিশরের দেবতা যেখানে যাবার সেখানেই গেছে তারপর মিনিটে আমরা প্রতুল দত্ত বাড়ির গেটের সামনে ট্যাক্সি থেকে নামলাম আমি বাজি ফেলে বলতে পারি যে বাবাও আমাদের দেখলে চিনতে পারতেন না ফেলুদা সেজেছে একটা ষাট বছরের বুড়ো কাঁচা পাকা মেশানো ঝোলা গোঁপ চোখে মোটা কাঁচের চশমা গায়ে কালো গলাবন্ধ কোট হাঁটুর ওপর তোলা ধুতি আর মোজার উপর বাটার তৈরি ব্রাউন কেডস জুতো আধ ঘন্টা ধরে ঘরের দরজা বন্ধ করে মেকআপ করে বাইরে এসেই বলল তোর জন্য আমি অবাক হয়ে বললাম আমাকেও হবে নাকি। মিনিটের মধ্যে আমার একটা কদম ছাট পরচুলা আর আমার নাকের ওপর একটা চশমা বসে গেল তারপর একটা কালো পেন্সিল দিয়ে আমার পরিষ্কার করে ছাঁটা জুলপিটা খেলুদা একটু অপরিষ্কার করে দিল তারপর বলল তুই আমার ভাগ্নে তোর নাম সুবোধ অর্থাৎ দরজা জানলা দেয়াল সবকিছু ঝলমল করছে গেট দিয়ে ঢুকে এগিয়ে গিয়েই দেখি বাইরে একটা খোলা বারান্দায় একটা বেতের চেয়ারে একজন মাঝবয়সী ভদ্রলোক বসে আছেন আমাদের এগোতে দেখেও তিনি চেয়ার ছেড়ে উঠলেন না করে। তার নতুন বুড়ো মিহি আপনি কি ভদ্রলোক গম্ভীর গলায় বললেন হ্যাঁ আগে আমারই নাম জয়নারায়ণ ভাগছি আমি আপনাকে আজ দুপুরে টেলিফোন করেছিলাম এইটি আমার ভাগ নেই আমার ভাগ কেন আপনারা আমার জিনিসগুলি দেখতে চাইছেন তাতে আপত্তি নেই তবে সরিয়ে রাখা জিনিস সব টেনে বার করতে হয়েছে অনেক হ্যাঙ্গাম একে বাড়িতে রাত দিন মিস্ত্রিদের ঝামেলা এটা ঠেলো ওটা ঠাকো চারিদিকে কাঁচা রং। রঙের গন্ধটাও ধাতে যায় না সব ঝক্কি শেষ হলে যেন বাঁচি ভেতরে লোকটাকে ভালো না লাগলেও ভেতরে গিয়ে তার জিনিসপত্র দেখে চোখ ছানা ছানাবড়া হয়ে গেল ফেলুদা বলল। ইয়ে আপনার কাছে মিশর দেশের শিল্পকলার অনেক চমৎকার নিদর্শন রয়েছে দেখছি তা আছে কিছু জিনিস কায়রোতে কেনা কিছু এখানে অকশনে দেখো বাবা সুবোধ ভালো করে ফেলুদা আমার জিনিসগুলোর দেবতা এই যে প্যাঁচা এও দেবতা মিশর দেশে কত রকম জিনিসকে পুজো করতেন দেখো দেখো বাবু একটা সোফায় বসে চুর ধরালেন হঠাৎ কি খেয়াল হলো আমি বলে উঠলাম শিয়াল দেবতা নেই বড় মামা প্রশ্নটা শুনেই প্রতুলবাবু যেন হঠাৎ বিষম খেয়ে উঠলেন বললেন কোয়ালিটি ফল করছে আগে এত কড়া ছিল না ফেলুদা ফিলুদাস মিহেসুরে বলল আমার ভাগ নেই কথা বলছি কালি ওকে বলছিলাম কিনা প্রতুলবাবু হঠাৎ ফোস করে উঠলেন আমি হি ইজ এ ফুল ওর বিডিং এর কোন মাথা মুন্ডু নেই চমৎকার একটা মূর্তি ছিল এমন এক দাম হাঁকলে যে যার ওপরে চড়া যায় না কোথায় পায় জানি না দোতলায় আমরা এবার নিচে রওনা দিলাম সিঁড়ি দিয়ে নামতে নামতে ফেলুদা বলল। আপনার বাড়িতে লোকজন আর বিশেষ আছেন ছেলে বিদেশে প্রতুল দত্তর বাড়ি থেকে বেরিয়ে ট্যাক্সির জন্য হাঁটতে হাঁটতে বুঝলাম পাড়াটা কত নির্জন সাতটাও বাজেনি অথচ রাস্তায় প্রায় লোক নেই বললেই চলে দুটি বাচ্চা ভিখারি ছেলে শ্যামা সঙ্গীত গাইতে গাইতে এগিয়ে আসছে একটু কাছে এলে পর বুঝলাম একজন গাইছে আর অন্যজন বাজাচ্ছে ভারী সুন্দর গান করে ছেলেটা ফেলুতা তাদের সঙ্গে গলা মিশিয়ে গিয়ে উঠল ওঠার সময় দেখি বুড়োর ড্রাইভার ভারি অবাক হয়ে ফেলুদার দিকে দেখছে এই চিমড়ে বুড়োর গলা দিয়ে ওরকম জোয়ান চিৎকার বেরোলো কি করে সেটাই চিন্তা করছেও পরদিন সকালে যখন টেলিফোনটা বাজলো তখন আমি বাথরুমে দাঁত মারছি কাজেই ফোনটা ফেলুদাই ধরল জিজ্ঞেস করে জানলাম বাবু ফোন করেছিলেন একটা খবর দেওয়ার জন্য প্রতুলবাবুর বাড়িতেও কাল ডাকাতি হয়ে গিয়েছে আর এই খবরটা কাগজেও বেরিয়েছে টাকা পয়সা কিছু যায়নি গেছে শুধু কিছু প্রাচীন কারুশিল্পের নমুনা আট দশটা ছোট ছোটো জিনিস সব মিলিয়ে দাম বিশ পঁচিশ হাজার টাকার কম নয় পুলিশ নাকি তদন্ত আরম্ভ করে দিয়েছে প্রতুলবাবুর বাড়িতে যে সকালেই পুলিশের দেখা পাবো আর তার মধ্যে যে ফেলুদা চীনা লোকও বেরিয়ে পড়বে সেটা কিছুই আশ্চর্য না আমরা যখন পৌঁছেছি তখন সোয়া সাতটা অবশ্যই আজ আর মেকআপ করিনি ফেলুদা দেখলাম তার জাপানি ক্যামেরাটা নিতে ভলেনি আমরা গেটের ভেতর সবে ঢুকেছি এমন সময় একজন বেশ হাসি খুশি মোটা সোটা চশমা পরা পুলিশ বোধহয় ইন্সপেক্টর টিনসপেক্টর হবেন ফেলুদাকে দেখেই এগিয়ে এসে ওর পিঠে একটা চাপড় মেরে বলল না কাজটা তো আমাদের তোমাদের হলো শখ তাই না ফেলুদা এ কথার কোন উত্তর না দিয়ে বলল কিছু কিনারা করতে পারলেন বাগলারি কেস তাছাড়া আর কি তবে ভদ্রলোক খুব আপসেট খালি মাথা চাপড়াচ্ছেন আর বলছেন কাল এক বুড়ো নাকি এক ছোকরা সঙ্গে করে ওর জিনিস দেখতে এসেছিল ওর ধারণা এই দুজনই নাকি আছে এই বাগলারির পেছনে আমার কথাটা শুনেই গলা শুকিয়ে গেল সত্যি ফিলুদা মাঝে মাঝে বড্ড বেপারও আঁকাচ করে ফেলে ফেলুদা কিন্তু একটুও ঘাবড়ে না গিয়ে বলল তাহলে তো সেই বুড়োর সন্ধান করতে পারলেই চোর ধরা পড়বে এ তো জলের মতো কেস গোলগাল পুলিশটা বললেন বেশ বলেছু একেবারে গোয়েন্দার মতো বলেছু বা নিয়ে ফেলুদা আর আমি বাড়ির দিকে এগিয়ে গেলাম বাবু দেখি আজও সেই বারান্দাতেই বসে আছেন বুঝলাম তিনি এতই অন্য যে আমাদের দেখেও দেখতে পেলেন না কোন ঘরটা থেকে চুরি হয়েছে দেখবে মোটা পুলিশ জিজ্ঞেস করল চলুন কাল সন্ধেবেলা তোতলার যে ঘরটায় গিয়েছিলাম আজও সেটাতেই যেতে হলো। অন্য কিছুর দিকে দৃষ্টি না দিয়ে ফেলুদা শটান ঘরের দক্ষিণ দিকের ব্যালকনিটার দিকে চলে গেল সেটা থেকে ঝুঁকে নিচের দিকে চেয়ে বলল হুম। পাইপ বে অনায়াসে উঠে আসা যায় তাই না মোটা পুলিশ বললেন তা যায় আর মুশকিল হচ্ছে কি দরজা রঙ কাঁচা বলে ওটাকে ছুরিটা রাত পৌনে দশটা কে প্রথম টের পেলো এদের একটি পুরনো চাকর আছে সে ওদিকের ঘরে বিছানা করছিল একটা শব্দ পেয়ে দেখতে আসে ঘর তখন অন্ধকার বাতি জ্বালানোর আগেই সে আর প্রচণ্ড ঘুষি খেয়ে প্রায় অজ্ঞান হয়ে যায় সেই সুযোগে এই চোর বাবাজি হাওয়া ফেলুদার কপালে আবার সেই বিখ্যাত বলল একবার চাকরটার সঙ্গে কথা বলবো চাকরের নাম বংশলোচন দেখলাম ঘুষিটা খাওয়ার ফলে তার এখনও যন্ত্রণার ভয় কোনোটাই চায়নি ফেলুদা বলল কোথায় ব্যথা চাকরটা চিচি করে উত্তর দিল পাথর লাগলো তারপরে সব অন্ধকার আওয়াজটা শুনলে কখন তুমি কি করছিলে টাইম তো দেখিনি বাবু আমি তখন মায়ের ঘরে বিছানা করছি দুটা ছেলে এসে কীর্তন গান করছিল তাই শুনছিলাম মা ঠাকুরুন ছিলেন পুজোর ঘরে বললেন ছেলেটাকে পয়সা দেয় আমি যাব যাবো করছি এমন সময় বাবুর ঘর থেকে ঘরটি মাটি পড়ার মতো একটা শব্দ পেলাম ভাবলাম কেউ তো নাই জিনিস পরে কেন তাই দেখতে গেছি ঘরে ঢুকতেই বংশলোচন আর কিছু বলতে পারল না সব শুনে টুনে বুঝলাম আমরা চলে যাবার ঘন্টা খানেকের মধ্যেই চোর এসেছিল আমি ভাবলাম ফেলুদা বোধহয় আরো কিছু জিজ্ঞেস করবে কিন্তু শেষ পর্যন্ত ও আর কোনো কথাই বলল না সেই মোটা পুলিশকে ধন্যবাদ দিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম বাইরে রাস্তায় এসে ফেলুদার মুখের চেহারা একদম বদলে গেল এই চেহারা আমি জানি ফেলুদা কি জানি একটা রাস্তা দেখতে পেয়েছে আর সেই রাস্তা দিয়ে গেলেই রহস্যের সমাধানে পৌঁছানো যাবে কিন্তু না দেখা দেখি আমিও করলাম কিন্তু তাতে খুব বেশি দূর এগোতে পারলাম না প্রতুলবাবু যে চোর নন সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যদিও প্রতুলবাবুকে বেশ জোয়ান লোক মনে হয় আর গলার আওয়াজটা বেশ ভারী কিন্তু তাও এটা কিছুতেই সম্ভব বলে মনে হচ্ছিল না যে প্রতুলবাবু একটা বাড়ির দোতলায় উঠতে পারে। তার জন্য যেন আরো অনেক কম বয়সের লোকের দরকার তাহলে চোর কে আর ফেলুদা কোন জিনিসটার কথা এত মন দিয়ে ভাবছে কিছুক্ষণ হাঁটার পর দেখি আমরা নীলমণিবাবুর বাড়ির পাঁচিলের পাশে এসে পড়েছি ফেলুদা পাঁচিলটা বা রেখে ধীরে ধীরে হাঁটতে আরম্ভ করল কিছু গিয়ে পাঁচিলটা বাঁ দিকে ঘুরেছে ফেলুদাও ঘুরল আর তার সঙ্গে সঙ্গে আমিও এদিকে রাস্তা নেই ঘাসের উপর দিয়ে হাঁটতে হয় মোড় ঘুরে আঠেরো কি উনিশ পা হাঁটার পর ফেলুদা হঠাৎ থেমে গিয়ে পাঁচিলের একটা বিশেষ অংশের দিকে খুব মন দিয়ে দেখল। তারপর সেই জায়গাটার খুব কাছ থেকে একটা ছবি তুলল আমি দেখলাম সেখানে একটা ব্রাউন রঙের হাতের ছাপ রয়েছে পুরো হাত নয় দুটো আঙুল আর খানিকটা অংশ কিন্তু তা থেকে বোঝা যায় যে সেটা বাচ্চা ছেলের হাত এবার আমরা যে পথে এসেছিলাম সেই পথে ফিরে গিয়ে গেট দিয়ে ভেতরে ঢুকে সোজা একেবারে বাড়ির দিকে চলে গেলাম খবর পাঠাতেই বাবু বেশ ব্যস্ত হয়ে নিচে চলে এলেন আমরা তিনজনেই বৈঠকখানায় বসার পর বাবু বললেন আপনি শুনলে কি বলবেন জানি না তবে আমার মনটা আজ কালকের চেয়ে কিছুটা হালকা আমার মতো দুর্দশা যে আরেকজনের হয়েছে সেটা ভেবে খানিকটা কষ্টের লাঘব হচ্ছে কিন্তু তাও একটা প্রশ্নের উত্তর না পাওয়া অবধি কষ্ট যাবে না কোথায় গেল আমার আনুবেশ বলুন আপনি এত বড় ডিটেকটিভ দুটো ডাকাতি দুদিন উপরি উপরি হয়ে গেল আর আপনি এখনো যেই তিমিরে সেই তিমিরেই ফেলুদা একটা প্রশ্ন করে ফেলল আপনার ভাগ্নেটি কেমন আছে কে ও বা অনেকটা ভালো আছে ওষুধে কাজ দিয়েছে আজ জ্বরটা অনেক কমে গেছে আচ্ছা বাইরের কোনো ছেলে ছেলে কি পাঁচিল টোপকে এখানে আসে ঝুন্টুর সঙ্গে খেলতে ঠেলতে পাঁচিল টোপকে কেন বলুন তো আপনার পাঁচিলের বাইরের দিকটা একটা বাচ্চা ছেলের হাতের ছাপ দেখছিলাম ছাপ মানে কীরকম ছাপ ব্রাউন রঙের ছাপ টাটকা বলা মুশকিল তবে খুব পুরনো নয় কই আমি তো কোনো দিন কোনো বাচ্চাকে আসতে দেখিনি বাচ্চা বলতে এক আসে তাও সেটা পাঁচিল টপকে নয় না ছোকরা ভিকেরি। দিব্যি শ্যামা সঙ্গীত গায় তবে হ্যাঁ আমার বাগানের পশ্চিম দিকে একটা মধ্যে মধ্যে বাইরের ছেলে পাঁচিল টপকে এসে সে গাছের ফল পেড়ে খায় না এমন পারি না হুম নীলমণি বাবু এবার জিজ্ঞেস করলেন চোরের বিষয়ে কিছু জানতে পারলেন কি খেলুদা সোফা ছেড়ে উঠে পড়ল লোকটার হাতের জোর সাংঘাতিক এক ঘুষিতে প্রতুলবাবুর চাকরকে অজ্ঞান করে দিয়েছিল তাহলে এ চুরি ও চুরি এক চুরি করেছে তাতে সন্দেহ নেই হতে পারে তবে গায়ের জোরটা এখানে বড় কথা বলে আমার মনে হয় না একটা বিভৎস বুদ্ধির ও ইঙ্গিত যেন পাওয়া যাচ্ছে নীলমণিবাবু যেন মুশড়ে পড়লেন বললেন আশা করি সে বুদ্ধিকে জব্দ করার মতো বুদ্ধি আপনার আছে না হলে তো আমার মূর্তি ফিরে পাওয়ার আশা ছাড়তে হয় ঠেলুদা বললো আরো দুটো দিন অপেক্ষা করুন দেখি নীলমণিবাবুর বাড়ির দোতলায় একটা ঘরের জানলার পেছনে দাঁড়িয়ে একটা ছোট ছেলে ঝুণ্ডই বোধ জানলার কাঁচটাতে হাত দিয়ে টোকা মারছে আমি বললাম শুনছেন শেয়াল দেবতা রহস্য ফেলুদা আর তোপসে বৃদ্ধ জয়নারায়ণ বাগচি আর তার ভাগ্নের পরিচয় দিয়ে প্রতুল দত্তর বাড়িতে তার জিনিসপত্রগুলো দেখে এলো। আনুবেশের কথা উঠতেই প্রতুলবাবু বিরক্ত হয়ে বললেন নীলমণি সান্নাল অ্যাপজার্ট দাম দিয়ে ওটা কিনেছেন বাড়ি থেকে বেরিয়ে ফেলুদা আর তোপসে দেখল দুটো ভিকিরি ছেলে শ্যামা গাইতে গাইতে চলেছে পরের দিন প্রতুলবাবুর বাড়িতেও ফেলুদা তদন্ত করতে গিয়ে দেখলের গায়ে একটা ব্রাউন রঙের হাতের ছাপ নীলমণি বাবু জানালেন বাচ্চা বলতে একটা অল্প বয়সী ভিকিরি বাড়িতে আসে বাড়ি থেকে বেরোনোর সময় তপসে দেখল দোতলার ঘরের জানলায় ঝুন্টু দাঁড়িয়ে তারপর সারা দুপুর ফেলুদাতার নীল খাতায় অভ্যেস মতো গ্রিক অক্ষরে কী সব হিজিবিজি লিখিয় আমি জানি ভাষাটা আসলে ইংরেজি কিন্তু অক্ষরগুলো গ্রিক যাতে আর কেউ পড়ে মানে বুঝতে না পারে আমার সঙ্গে ওর কথা একেবারেই বন্ধ তবে সেটা এক হিসেবে ভালো এখন ওর ভাববার সময় কথা বলার সময় নয় মাঝে মাঝে শুনছিলাম ও গুনগুন করে গান গাইছে এটা সেই ভিখিরি ছেলেটার গাওয়া রামপ্রসাদী গানটা বিকেলে পাঁচটা নাগাদ চা খেয়ে ফেলুদা বলল আমি একটু বেরোচ্ছি নিয়ে আসতে হবে আমি একাই বাড়িতে রয়ে গেলাম দিন ছোট হয়ে আসছে তাই সাড়ে পাঁচটা বাজতে না বাজতেই সূর্য ডুবে অন্ধকার হয়ে গেল পপুলো ফোটো দোকানটা হাজরা রোডের মোড়ে ফেলুদার ছবি নিয়ে ফিরে আসতে কুড়ি মিনিটের বেশি লাগা উচিত না। তবে হচ্ছে কেন। অবশ্যই আশা করি অন্য কোথাও যাইনিও আমাকে ফেলে ঘোরাঘুরিটা আমার ভালো লাগে না একটা করতালের আওয়াজ কানে এলো। আর তার সঙ্গে সঙ্গে চেনা গলায় সেই গান সেই ছেলে দুটো আজ আমাদের পাড়ায় ভিক্ষে করতে এসেছে দুটো একজন গাইছে একজন করতাল বাজাচ্ছে কি ছেলে শঙ্কর বলে মা দড়াই কথা এবারে গান থামিয়ে ছেলেটি ঠিক আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে ওপরের দিকে মুখ করে বলল মা দুটি ভিক্ষা দেবে মা কি মনে হল আমার ব্যাগ থেকে একটা পঞ্চাশ নয়া বার করে জানলা দিয়ে ছেলেটার দিকে ফেলে দিলাম ইং শব্দ করে পয়সাটা মাটিতে পড়ল দেখলাম ছেলেটা সেটা কুড়িয়ে নিয়ে ঝোলার মধ্যে পুরে আবার গান গাইতে গাইতে হাঁটতে শুরু করল मुखर संगे झुमटुरश्चर्य मिल आए तो देख भूल कद कम खटका लगते लगल ठीक कर ফেলুদা এলেই কথাটা ওকে বলবো। প্রায় সাড়ে ছটার সময় মেজাজ বেশ গরম করে ফেলুদা এনলার্জমেন্ট নিয়ে বাড়ি ফিরল যা ভেবেছিলাম তাই ওকে দোকানে বসে অপেক্ষা করতে হয়েছিল বলল এবার থেকে নিজেই একটা ডাকরুম তৈরি করে ছবি ডেভেলপিং প্রিন্টিং করবো বাঙালি দোকানের কথার কোনো ঠিক নেই ফেলুদা যখন ওর বিছানার উপর ছবিগুলো বিছিয়ে বসেছে তখন আমি ওকে গিয়ে ভিখিরি ছেলেটার কথাটা বললাম ও কিন্তু একটুও অবাক না হয়ে বলল সেটা কি আশ্চর্য না গন্ডগোল তো বটেই আমি প্রথম থেকেই বুঝেছি তুমি বলতে চাও যে ওই ছেলেটা চুড়ির ব্যাপারে জড়িত হতেও পারে কিন্তু একটা বাচ্চা ছেলের ঘুষির এত জোর যে একটা ধেঁড়ে লোককে অজ্ঞান করে দেবে বাচ্চা ছেলে ঘুষি মেরেছে তা তো বলেনি তাও ভালো যদিও ভালো বললাম কিন্তু আসলে মোটেই ভালো লাগছিল না খেলুদাও যে কেন পরিষ্কার করে কিছু বলছে না তা জানি না খাটের উপর বিছানো বারোটা ছবির মধ্যে দেখলাম একটা ছবি ফেলুদা বিশেষ মনোযোগ দিয়ে দেখছে কাছে গিয়ে দেখি সেটা আজই সকালে তোলা নীলমণিবাবুর পাঁচিলে বাচ্চা ছেলের হাতের দাগের ছবি এনলাজমেন্টের ফলে হাতে তেলটা স্পষ্ট বোঝা যাচ্ছে तुम्हें कू फ कर दारूण कन्सनट्रेश हटात और प्रश्न एके चमके दिल की सकाले बुझ बुझे बुजलि সকালে মানে যখন ছবিটা তুললে ছেলেটার হাতে কিছু একটা লেগেছিল কিছু মানে কি ঠিক করে বল जार हाथ छाप से घरे ढुके छे बुझी भेबे নতুন কিছু বোঝার কথা বলতে পারলাম না ফেলুদা বলল তুই পারলে আশ্চর্য হতাম শুধু আশ্চর্য হতাম না শখ পেতাম কারণ তাহলে বলতে হতো তোর আর আমার বুদ্ধিতে কোনো তফাত নেই তোমার বুদ্ধিতে কি বলছে বলছে যে এটা একটা সাংঘাতিক কেস ভয়াবহ ব্যাপার যেরকম ভয়ঙ্কর এই রহস্যটাও তেমনি ভয়ঙ্কর পরদিন সকালে ফেলুদা প্রথম নীলমণি সান্নালকে ফোন করল হ্যালো কে মিস্টার সান্নাল আপনার রহস্য সমাধান হয়ে গেছে মূর্তি এখনও হাতে আসেনি তবে কোথায় আছে মোটামুটি আন্দাজ পেয়েছি আপনি কি বাড়ি আছেন বেড়েছে কোন হাসপাতালে নিয়ে যাচ্ছেন ও আচ্ছা তাহলে পরে দেখা হবে ফোনটা রেখেই ফেলুদা চট করে আর একটা নাম্বার ডায়াল করল একে সকালে ট্রাফিক কম তার উপর ফেলুদা আবার ট্যাক্সি ড্রাইভার বলল টপ স্পিডে যেতে দেখতে দেখতে আমরা নীলমণিবাবুর বাড়ির রাস্তা এসে পড়লাম কাছাকাছি যখন পৌঁছেছি তখন দেখি বাবু তার কালো স্পিডের মাথায় আমরা যেদিকে বাবু ছাড়া আর কাউকে দেখতে পেলাম না চেঁচিয়ে উঠল ট্যাক্সি ড্রাইভার ও কিরকম এক্সাইটেড হয়ে জানলা দিয়ে ঝুঁকে পড়ে নীলমণিবাবুর গাড়ির পিছনে টায়ারের দিকে অপথ্র টিপ করে রিভলভারটা মারল প্রায় একই সঙ্গে রিভলভার শব্দে কানে তালা লেগে গেলাম নীলমণিবাবুরে আমাদের গাড়িটা নীলমণিবাবুর গাড়ির পিছনে থামতেই দেখি উল্টো দিক থেকে পুলিশের জিপ এসেছে এদিকে নীলমণিবাবু গাড়ি থেকে নেমে এসে ভীষণ বিরক্ত মুখ করে এদিক ওদিক চাইছে এসব কি হচ্ছে গে ফেলুদার গম্ভীর গলায় বললো আপনার সঙ্গে গাড়িটির ড্রাইভার ছাড়া আর কে কে আছে জানতে পারি কি কে আবার থাকবে ভদ্রলোক চেঁচিয়ে উঠলেন বললাম তো আমি আমার ভাগ দেখে নিয়ে হাসপাতালে যাচ্ছি ফেলুদা এবার আর কিছু না বলে সোজা গিয়ে নীলমণিবাবুর গাড়ির দরজার হ্যান্ডেলটা ধরে এক টানে দরজাটা খুলে ফেলল খোলার সঙ্গে সঙ্গে একটা বাচ্চা ছেলে গাড়ি থেকে তীরের মতো বেরিয়ে ফেলুদার উপর ঝাঁপিয়ে পড়ে ওর টুটিপে ধরল কিন্তু ফেলুদা তো শুধু যোগ ব্যায়াম করে না ও রীতিমতো আর কানাটি শিখেছে ছেলেটার কবজি দুটো ধরে উল্টে তাকে অদ্ভুত কায়দায় মাথার উপর দিয়ে ঘুরিয়ে আছাড় মেলে রাস্তায় ফেললো যন্ত্রণার চোটে একটা চিৎকার ছেলেটার মুখ দিয়ে বেরোলো আর সে চিৎকার শুনে আমার রক্ত জল হয়ে গেল কারণ সেটা মোটেই বাচ্চার গলা নয় সেটা লোকের হেরে গলার চিৎকার। এই গলাই সেদিন আমি টেলিফোনে শুনেছিলাম ইতিমধ্যে পুলিশ এসে নীলমণিবাবুর গাড়ির ড্রাইভার আর বাচ্চাটাকে ধরে ফেলল ফেলুদা তার জামার কলারটা ঠিক করতে করতে বলল। পাঁচিলের গায়ে হাতের ছাপ দেখেই ধরেছিলাম অল্প বয়সে ছেলের হাতে এত লাইন থাকে না তাদের হাত আরো অনেক মসৃণ থাকে সাইজ যখন ছোট তখন তার একটাই মানে হতে পারে। এটা আসলে একটা বেঁটে বামনের হাতের ছাপ বাচ্চাটা আসলে আর কিছুই নয় একটি ডুয় কত বয়স হলো আপনার চাকরিদের নীলমণিবাবু চল্লিশ नीलमणिबाबू भागने व्यापार हेल्प करोक মাথা হেট করে চুপ করে রইলেন ফেলুদা বলে ছেলেটা গান গাইত আর বামনটা খঞ্জনী বাজাত কেবল চুরির টাইম এলে খঞ্জনীটা ভিকারির হাতে দিয়ে যেত এবং তখন সেই বাজাতে থাকত বামন বলেই তার গায়ের জোরের অভাব নেই এক ঘুষিতে একজন জোয়ান লোককে ঘায়াল করতে পারে ওয়ান্ডারফুল আপনার বুদ্ধির তারিফ না করে পারা যায় না বাবু। নীলমণিবাবু বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন ষয়ের প্রাচীন জিনিসের উপর নেশা ধরে গিয়েছিল প্রচুর পড়াশোনা করেছে নিয়ে। কি উপর হিংসা হয়েছিল বলল। অতি শুধু তাঁতি নষ্ট হয় না বামুন হয় কারণ আপনার ওই বেটেটিও বামুন আর আপনি সান্নাল একেবারে উচ্চ শ্রেণীর বামুন জাগে এবার একটা শেষ অনুরোধ আছে पकेटे ढुकिए दिले हाथ बार करते देखतेम्बा कलो पाथर ओपर रंगीन मणिमुक्त बसान चार हजार बचर पुरानो मिसर देश শেয়াল মুখী দেবতা শুনছিলেন শেয়াল দেবতা রহস্য রচনা সত্যজিৎ রায় ভেলুদার ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী তোপসে ও অন্যান্য কয়েকটি ভূমিকায় দীপ প্রতুল দত্ত পুলিশ ইন্সপেক্টর ভিকিরি ছেলে এবং গল্পের সূত্রধার মির ফেলু দা থিম সত্যজিৎ রায় নতুন আবহসঙ্গীত এবং স্পেশাল ইফেক্টসে রিচার্ড পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী সব্যসাচী চক্রবর্তী ও শ্রী সন্দীপ রায়কে আমাদের পাশে থাকার জন্য आगामी सप्ताहे ठीक और रोमांचक और भेलुदार गल्प नहीं सनडे ससपेन्स